াহিমিন এই কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট ইতি অবতীর্ণ আকাশ মণ্ডলীয় পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুই আমি যথাযথভাবে নির্দিষ্ট কালের জন্য সৃষ্টি করিয়াছি কিন্তু কাফিররা উহাদেরকে যে সতর্ক করা হইয়াছে তাহা মুখ ফুরাইয়া নেয় বলো তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ডাকো তাদের কথা ভাবিয়া দেখিয়াছ কি ইহারা পৃথিবীতে কি সৃষ্টি করিয়াছে আমাকে দেখাও অথবা আকাশ মন্ডলিতে উহাদের কোন অংশীদারিত্ব আছে কি পূর্ববর্তী কোন কিতাব অথবা পরস্পরাগত কোন জ্ঞান থাকিলে তাহা তোমরা আমার নিকট উপস্থিত করো যদি তোমরা সত্যবাদী হও সেই ব্যক্তির অপেক্ষা অধিক বিভ্রান্ত কে যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যাহা কিয়ামত দিবস পর্যন্ত উহাতে সাড়া দিবে না এবং এইগুলি উহাদের প্রার্থনা সম্বন্ধে অবহিত নয় যখন কিয়ামতের দিন মানুষকে একত্র করা হইবে তখন ওইগুলি হইবে উহাদের শত্রু এবং ওইগুলি উহাদের ইবাদত অস্বীকার করিবে যখন উহাদের নিকট আমার সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করা হয় এবং উহাদের নিকট সত্য উপস্থিত হয় তখন কাফেলিয়া বলে ইহা তো সুস্পষ্ট জাদু তবে উহারা বলে যে সে ইয়া উদ্ভাবন করিয়াছে বল যদি আমি ইয়া উদ্ভাবন করিয়া থাকি তবে তো তোমরা তো আল্লাহর শাস্তি হইতে আমাকে কিছুতেই রক্ষা করিতে পারিবে না তোমরা যে বিষয়ে আলোচনায় লিপ্ত আছো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে তিনি যথেষ্ট এবং তিনি ক্ষমাশীল বল আমি কোনো নতুন রাসুল নই আমি জানি না আমার ও তোমাদের ব্যাপারে কি করা হইবে আমি আমার প্রতি যাহা ওই করা হয় কেবল তাহারই অনুসরণ করি আর আমি তো এক স্পষ্ট সতর্ককারী মাত্র বলো তোমরা ভাবিয়া দেখিয়াছ কি যদি এই কুরআ আল্লাহর নিকট হইতে অবতীর্ণ হইয়া থাকে আর তোমরা ইহাতে অবিশ্বাস করো অথচ বনি ইসরায়েলের একজন ইহার অনুরূপ কিতাব সম্পর্কে সাক্ষ্য দিয়াছে এবং ইহাতে বিশ্বাস স্থাপন করিয়াছে আর তোমরা প্রকাশ কর তাহলে তোমাদের পরিণাম কি হইবে নিশ্চয়ই পরিচালিত করেন না মুমিনদের সম্পর্কে কাফিররা বলে যদি ইহা ভালো হইত তবে তাহারা ইয়ার দিকে আমাদেরকে অতিক্রম করিয়া যাইতে পারিত না আর যখন উহারা ইয়া দ্বারা সৎ পথ প্রাপ্ত হয় নাই তখন তারা অবশ্য বলিবে ইহা তো এক পুরাতন মিথ্যা ইহার পূর্বে ছিল মুসার কিতাব আদর্শ अनुग्रह स्वरूप और यही कितब इत्यान करी आरबी भाषा जान यहातर्क जाहारा सत्कर्म कर सुसंबाद जहां बोले प्रतिपालक तो आल्ला अविचलित था भय এবং তাহারা দুঃখিত হইবে না তাহারা এই জাম্নাতের অধিবাসী সেখানে তাহারা স্থায়ী হইবে তাহারা যাহা করিত তার পুরস্কার স্বরূপ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 আমি মানুষকে তাহার মাতা পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়াছি তাহার জননী তাহাকে গর্বে ধারণ করে কষ্টের সঙ্গে এবং প্রসব করে কষ্টের সঙ্গে তাহাকে গর্ভে ধারণ করিতে ও তাহার স্তন্ন ছাড়াইতে লাগে তিরিশ মাস रमेश जख पुण्य शक्ति प्राप्त हो चल्लिस बच्चर उपनीत है तक हेमारतिपालक तुम्हें सामर्थ्य दाओ जहां तुम्हारे कृतज्ञता प्रकाश कर पित मातारति तुम्हेंग्रह कर सतान सन्त सत्कर्म पायन कर আমি তোমারই অভিমুখী হইলাম এবং আমি অবশ্যই আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত আমি ইহাদেরই সুকৃতিগুলি গ্রহণ করিয়া থাকি এবং মন্দ কর্মগুলি ক্ষমা করি তাহারা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত ইয়াদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাহার সত্যি আর এমন লোক আছে যে তার মাতা পিতা কে বলে আফস তোমাদের জন্য निकट फरियात करा दुर्भोग तुम्हार जन् तुम विश्वास स्थपन करो आल्लाश्रुति अवश्य सत्य क्या इो अतीकथा व्यतीत किय كان الذين حق عليهم القول في امم قد خلت من قبلهم من الجن والانس انهم كانوا خاسرين يهदरপূর্বে জিন ও মানব সম্প্রদায় গত হইছে তাদের মত ইহদের প্রতিও আল্লাহর উক্ত সত্য হইছে ইরাই তো ক্ষতিগ্রস্ত ولكل درجه مما عملوا وليوفيهم <تصفيق> اعمالهم وهم لا يظلمون প্রত্যেকের মর্যাদা তাহার কর্ম অনুযায়ী ইহা এই জন্য যে আল্লাহ প্রত্যেকের কর্মের পূর্ণ প্রতিফল দিবেন এবং তাহাদের প্রতি অবিচার করা হইবে না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 जहान नाम सन्निकटे उपस्थित कर दिन उ तुमरा तुम पार्थिव जीवन ही सुख सम्भार पाइ और से आज तुम्हारा के देवाइवे अवमाननकर शि कारण तुमरा पृथ्वी अन्याय प्रकाश करियाम सत्यद्रोहिन आद सम्प्रदायर भ्रतार कथा যাহার পূর্বে এবং পরেও সতর্ককারীরা ছিল। সে তাহার আকাববাসী সম্প্রদায়কে সতর্ক করিয়াছিল এই বলিয়া তোমরা আল্লাহ ব্যতীত তাহার ঐবাদত করিও না আমি তো তোমাদের জন্য মহা মহাদিবসের শাস্তির আশঙ্কা করিতেছি উহারা ছিল। তুমি কি আমাদেরকে আমাদের দেব দেবীর গুলির পূজা হইতে নিবৃত করিতে আসিয়াছ তুমি সত্যবাদী হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছো সে বল ইহার জ্ঞান তো কেবল আল্লাহরই নিকট আছে আমি যাহা লইয়া পেরিত হইয়াছি কেবল তাহাই তোমাদের নিকট প্রচার করি কিন্তু আমি দেখিতেছি তোমরা এক মূর্হ সম্প্রদায় উপত্যকার দিকে মেঘ আসিতে দেখিল তখন বলিতে লাগিল উহা তো আমাদের কি বৃষ্টি দান করিবে হুদ বলিল ইহাই তো তাহা যাহা তোমরা ত্বরান্বিত করিতে চাহিয়াছ এক ঝড় ইহাতে রয়েছে মর মন্তুর শাস্তি আল্লাহর নির্দেশে ইয়া সমস্ত কিছুকে ধ্বংস করিয়া দিবে অতঃপর উহাদের পরিণাম এই হইল যে উহাদের বসতিগুলি ছাড়া আর কিছুই রইল না এইভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়া থাকি ولقد مكناهم فيما إن مكناكم فيه وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة فما أغنى عنهم سمعهم ولا أبصارهم ولا أفئدتهم من شيء إذ كانوا يجحدون بآيات الله وحاق بهم ما كانوا به আমি উহাদেরকে যে প্রতিষ্ঠা দিয়াছিলাম তোমাদেরকে তাহা দেই নাই আমি উহাদেরকে দিয়াছিলাম কর্ণ চক্ষু ও হৃদয় কিন্তু উহাদের কর্ণ চক্ষু ও হৃদয় উহাদের কোনো কাজে আসে নাই কেননা ওরা আল্লাহর আয়াত সময়কে অস্বীকার করিয়াছিল যাহা উহারা ঠাট্টা বিদ্রুপ করিত ওই উহাদেরকে পরিবেশন করিল ولا قد اهلكنا ما حولكم من القرى وصرفنا الآيات لعلهم يرجعون habe dhongsho koriyachhilam tomader chotushpashtaborti janapot shomugo ami apnaderke bibhinno bhabe amar nirdeshona boli bibruto koriyachhilam jate فلولا نصرهم الذين اتخذوا من دون الله قربانا الهه بل ضلوا عنهم وذلك افتهم وما كانوا يفترون ورাল্লা শনিদ লব্জ্ন আল্লাহর পরিবর্তে জেহাদেরকে ইলাহ রূপে গ্রহণ করিয়েছিল তারা ওদেরকে সাহায্য করিল না কেন বস্তুত ওদের ইলাহ গুলি নিকট হইতে অন্তরিত গেল ওদের মিথ্যা ও অলীক উদ্ভাবনের পরিণাম এই وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِّنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنْصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَىٰ قَوْمِهِم مُنْذِرِينَ شرون کرو امید تمار پتی آکشت کریا چلا ماجدال جن کے جہارا قرآن پاٹش نکت چلو جاکن وہارا تاہر نکٹ پستیت ہوئلو وہارا بللو উহারা উহাদের সম্প্রদায়ের নিকট ফিরিয়া গেল সতর্ককারী রূপে উহারা ছিল। হে আমাদের সম্প্রদায় আমরা এমন এক কিতাবের পাঠ শ্রবণ করিয়াছি যাহা অবতীর্ণ হইয়াছে মূষার পরে ইহা উহার পূর্ববর্তী কিতাবকে প্রত্যয়ন করে এবং সত্য সরল পথের দিকে পরিচালিত করে আলিম আমাদের সম্প্রদায় আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তাহার প্রতি বিশ্বাস স্থাপন করো আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করিবেন এবং মর্মন্তু শাস্তি হইতে তোমাদেরকে রক্ষা করিবেন ومن لا يُجِبْ دَاعِيَ الله فليس بِمُعْجِزٍ في الْأَرْضِ وَلَيْسَ لَهُ من دونه أَوْلِيَا أُولَائِكَ في ضلالٍ مُبِينَ كيهو جده اللَّر ديكي آفان کارئر بودشاران آدھائي فابيشه پرثی بيته اللَّر او بھی پرائي بیٹتو کري ته پاري بینا ایبوانگا اللَّه بيته تو অনুধাবন করে না যে আল্লাহ যিনি আকাশ মন্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই সকলের সৃষ্টিতে কোনো ক্লান্তি বোধ করেন নাই তিনি মৃতের জীবন দান করিতেও সক্ষম বস্তুত তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান যেদিন কাফিরদেরকে উপস্থিত করা হইবে জাহান নামের নিকট দিন উহাদেরকে বলা হইবে ইহা সত্য নয় উহারা বলবে আমাদের প্রতিপালকের শপথ ইহা সত্য তখন তাহাদেরকে বলা হইবে শাস্তি আস্বাদন করছিল সত্য প্রত্যাখ্যানকারী নোহুমিন धारण करो जम्सन तुम सतर्क कर दिन उ प्रत्यक्ष कर दिवस बृथिवीते अवस्थान करोषणा पपाचारी सम्प्रदाय के ध्वस कर